যেটা বলতেছিলাম সেটা হল যেখানে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন জিকির করো এই জন্য করতেন আর তিনে বসে না ইমাম সাহেবের নুরানি সেহারা তিন ওয়াক্তে আর দেখাবে না দুই ওয়াক্তে দেখাবে আপনাদেরকে দেখাবে দুই ওয়াক্তে ওই এরপরে আর সুন নাই ইমাম সাহেবের আর কাজ নাই তো সুতরাং বসে আছে আপনাদের দিকে আপনারা জানেন বড় খতম কি তো কিছুই জানা না এখনো বড় কথম জানে না বড় খতম হলো লা এটা হলো সবচেয়ে বড় খতম এটা এক লাখ পঁচিশ হাজার বার করতে হয় বড় কতম বড় কতমের মধ্যে কি পড়া হয় ৪০ জন হুজুর লাগে এক লাখ কিন্তু সহজ বিষয় না এটা এক লাখ পঁচিশ হাজার এটা খতম যেমন বড় হাদিও দিতে হবে বড় কারণ এটার হুজুর লাগবে বেশি এক লাখ পঁচিশ হাজার বার হবে এই ৪০ জন মিলে পড়ে চল্লিশ জন মিলে কি পড়ে महबुद नई तुम्हें महबूत अल्लाह स्वीकृति दीवार আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি ওই হুজুর বলতেছে এক লাখ পঁচিশ হাজার বার বলতেছে চল্লিশ জনে মিলি যে আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি এখানে এক বসন ইমনি কুন্ত একজন মিনাজ আল্লাহ তোমার জালেম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি কেন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কারণ তুমি কোরআন দিছে জাতীয় খতম দাও নাই আমরা বানাই ফেলছি আমরা বানাই মানুষের দোকা দিয়ে ব্যবসা করে খাইতেছি আপনার কি হয়েছে আপনি মাঝখান দিয়ে চল্লিশ জনের খাওয়াইলেন কেন টাকা দিলেন কেনু সালাম তিনি জুলুম করার কারণে আল্লাহর আল্লাহ গো তুমি সোভাহের মাহ বুধ নাই আমি অনেক বড় গুনার কাজ করে ফেলছি এই জন্য আমার ঘরে তুমি মুসিবত দিস আমার ছেলের অসুখ আমার মেয়ের অসুখ আমার স্ত্রীর উত্তম এখন যিনি দাওয়াত দিলেন টাকা দিলেন খাওয়াইলেন উনি কিন্তু একবারও পড়েন উনি কি একবার ভরছে ওই চল্লিশ জনের না ভরছে চল্লিশ জনে জুলুম করতেছে হেরা হেদের জিনিস এইভাবে চলতে দিন নিয়ে এক ধরনের জিনিস চলতেছে আর সাধারণ মানুষ এই দোকার মধ্যে পড়ে তাদের দিনও শেষ দুনিয়াও শেষ পকেট নষ্ট হচ্ছে পকেট থেকে টাকাটা গেল না দুনিয়াও কিছু ক্ষতি হয়েছে আগের একটা ক্ষতি হয়েছেই এই জন্য যেটাই কর্ম আগে জেনে শুনে এলাম অর্জন করে করতে হবে আল্লাহাকার সুযোগ